রচিত বয়ানাতের আকিদার বর্ণনা বাংলা ভাষায় তাহাব আকিদা এ নামে বিখ্যাত সেই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আবুজাফর রহমান রসুল্লাহ আস্লামের নবুতের প্রমাণ আলোচনা করছিলেন এবং তাকে যে আল্লাহ তালা করেছেন নবী এবং রাসুল হিসেবে পাঠিয়েছেন সেটা তিনি আলোচনা করেছেন আমরা তারই ধারাবাহিকতায় বিভিন্ন আলোচনা করছিলাম যে কিভাবে নবী এবং রাসুলদের তাদের আল্লাহ আল্লাহ তালা দুনিয়াতে পাঠান তার কিছু আলামত দিয়েই থাকেন যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং রাসুল তাদের আলামতগুলো অধিকাংশ সময় প্রকাশ্য থাকে মানুষ দেখলেই বুঝতে পারে তারা নবী এবং রাসুল তারপরেও আমরা বলেছিলাম যে আমরা মৌলিকভাবে ষাটটি স্তরে ভাগ করেছিলাম যে ষাটটি স্তরে আমরা আলোচনা করব সাত প্রকারে সাত প্রকারে আমরা প্রমাণ করবো যে আমাদের নবী মহম্মদ রাসুল্লাহ সাল্লাহাম সাত ধরনের দলিক দিয়ে প্রমাণ করবো যে আমাদের নবী মহম্মদুরসুল্লাহসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং প্রথমে আমরা বলেছিলাম যে পূর্বর্তী কিতাব সমূহে আহ কিতাব সমূহে মোহাম্মদ বিভিন্ন বর্ণনা এসেছে এবং সেটা আমরা সত্য বলে দেখিয়েছি এবং সেটা আজও রয়েছে দ্বিতীয় হচ্ছে রসোল্লা সাল্লাহাম আগমনের পূর্বে বিভিন্ন ঘটনা ঘটে গেছে সেই ঘটনাগুলো প্রমাণ করে যে একজন নবী আসতে চাচ্ছেন এবং তার আসার পরে কি কি ঘটনা ঘটবে সেটা আমরা বিভিন্ন উপলব্ধি করতে পেরেছি যে এমন কিছু ঘটনা ঘটেছে ওই সময় যে ঘটনাগুলি ঐতিহাসিকভাবে স্বীকৃত হয়েছে যে ঘটনাগুলি ঘটেছে এবং কোরআন এবং হাদিসেও বর্ণিত হয়েছে যে এই ঘটনাগুলি তখন ঘটেছিল অর্থাৎ রসুল্লাহামকে দুনিয়াতে পাঠানোর আগে এই ঘটনাগুলো ঘটেছে কেন যে একজন বড় একজন বড় ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি সম্পন্ন রসুল আসছেন সুতরাং তার ব্যাপারে তার ব্যাপারে যেন মানুষ প্রস্তুত থাকে তার ব্যাপারে মানুষ ই ম্যানান্তে প্রস্তুত থাকে এই ঘটনাগুলো ঘটেছে তারপর আমরা বলেছিলাম যে তৃতীয় যে প্রমাণ সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি তৃতীয় যে প্রমাণ সেটা হচ্ছে যে আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের হাত দিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন এমন কিছু এমন কিছু কথা জানিয়েছেন আমাদেরকে খবর জানিয়েছেন যে রসোল্লা কথাগুলি বলেছেন যে ঘটনাগুলি তিনি কখনো তিনি এই ঘটনাগুলোর সময় তিনি উপস্থিত ছিলেন না অথচ তিনি সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন যে ঘটনাগুলোর বর্ণনা দেওয়ার অর্থ হচ্ছে বিশুদ্ধ বর্ণনা দিতে পারে ওই সময় যখন সেটা আল্লাহ তাল পক্ষ থেকে তার নবীকে জানানো হয় তখন সেটা বিশুদ্ধ আর যারা গণক আছে বা যারা ভবিষ্যৎ বক্তা আছে তথাকথিত অথবা যারা জ্যোতিষ আছে তারা সাধারণত দুই একটা জিনিস বলতে পারে অধিকাংশই ভুল করে তারপর দুই একটা জিনিস হয়তো কোনো ভুল হতে পারে মানুষ হাজারটা কথা বলে দুই একটা শুদ্ধ হয়ে যেতেও পারে এরকম ঘটনা ঘটে কিন্তু प्रत्येट कथा जेहू सत्य छत्येट पूर्वी घटना विशेषकर आदम आलाम्लम नाम सामुद अद हुद তারপরে সরাইব এদের ব্যাপারে যা যা ঘটেছে তিনি সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন অনুরূপভাবে মুসা আলাইসালামের সময় যা যা ঘটেছে তিনি বর্ণনা করে দিয়েছেন করামসুন্নায় সময় যা ঘটেছে বর্ণনা করা হয়ে গেছে এসবই প্রমাণ করে যে পূর্ববর্তী এইভাবে ঘটনা বর্ণনা করা সেটি বলে আয়াত খাবার ইয়ে বলা হয় যে আল্লা আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম যে সমস্ত খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন সেগুলো পূর্ববর্তী সংবাদগুলো সত্য হওয়া পূর্বতী সময় সংবাদে সেগুলি যথাযথভাবে সত্য প্রমাণিত হওয়া এগুলি এটাই প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল ছিলেন কোরআনে করিম আল্লাহ তুয়াহ ইসলামের ঘটনার পর জন্য বলছেন ঘটনা আপনাকে জানাচ্ছি আপনার কৌমকে জানাচ্ছি এ সবই হচ্ছে গাইবি ঘটনা যা আপনার কাছে আমরা ওহি করে পাঠাচ্ছি এর পূর্বে আপনিও জানতেন না জাতীয় সেগুলো জানত फर्स बीर सूत सबर करबर करह के नार्ज्य धारण कर এবং কওমের শাস্তি কওম আপনারকে যে কষ্ট দিচ্ছে তার উপর সবর করুন এবং আপনার আল্লাহর ইবাদত আপনি সবর করুন তিন ধরনের আপনি সবর করুন তিন ধরনের সবরই আপনি করবেন ইনালিল কারণ পরিণাম ফল মোত্তাকাই ভোগ করে থাকে যাদের তাকওয়া তারাই সঠিক পরিণাম পেয়ে থাকে সঠিক সঠিক প্রতিফল পেয়ে থাকে এই আয়াতে এই আয়াতের বোঝা গেল যে আরো আসসালাম সেখানে ছিলেন অনুরূপভাবে আল্লাহ উল্লেখ করেছেন ইসুফ আল্লাহামের ঘটনা উল্লেখ করে বলছেন করেছেন ঘটনা উল্লেখ ছিলেন এবং এত সুন্দর করার মতো কেউ আর আল্লাহ এ হচ্ছে গায়েবী কিছু ঘটনা আপনার কাছে আমরা অহিয়াকারে পাঠাই ওমা কুন্ত আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা একমত হচ্ছিল যে কিভাবে ষড়যন্ত্র করে ইউসুফকে ফেলবে ছিলেন না তাহলে আল্লাহ তালা সেটা জানিয়েছেন অনুরূপে আল্লাহ তালা বলেছেন ইসা আলহিসাম এর মা মরিয়ামের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যে এগুলি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হিসাবে আপনার কাছে জানানো হচ্ছে মা কুন্তা আপনি ছিলেন না আপনি সেখানে না যখন তারা ইজিউল কুন আকলাম মহম তখন তাদের তাদের কলমগুলি ফেলছিল আপনি সেখানে ছিলেন সেই ঘটনা আমরা জানি আমি আল্লাহ জানে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদের নবীকে এবং তারপর আমরা জেনেছি কিন্তু আল্লাহ যে আমরা শুধু জানতাম আর কেউ জানতো না কিন্তু আমি আপনাকে জানাচ্ছি সরসালাহ আসলামকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ যে এই যে কলমের নৈক্ষেপের ঘটনাটা আর কেউ জানতো না অনুরূপ আল্লাহ যে সমস্ত ঘটনা বলেছেন সেগুলো आ क्यादिन जानतना एकम्र मोहम्मद रसुल्लासम आल्ला जानानों अर्थ हम प्रमाण कर पूर्ववर्ती घटनागुल्थाथ बर्णा करें গাইবি ঘটনা এগুলো এগুলো সম্পূর্ণ গাইবী ঘটনা সম্ভব নয় এখানে আর করে থাকেন বিশেষ করে যারা নফসের আত্মাকে আকাশের আকাশের যে আকাশের যে কক্ষপথ আছে কক্ষপথের সাথে যে ফালাক আছে যে আসমান আছে যে সমস্ত কক্ষপত সাথে মিশিয়ে নেয়া অথবা আক্রু ফাগালে মিশিয়ে না তারা আখুর ফাল বলতে বোঝায় যে প্রথম আসমান তার প্রথম আসমানফসল তারা মনে করে আকলো আফা হচ্ছে পুরুষ নফসল ফলা কি হচ্ছে মহিলা পুরুষ এবং মহিলার মিলনে করে থাকে দর্শনিকরা তাদের এই দর্শন শাস্ত্রের বিরুদ্ধে আমরা এখন স্পষ্ট প্রমাণ পাই কারণ দর্শন যদি কিছু ঘটেও আকাশের বিভিন্ন ঘটনা দিয়ে দুনিয়ার কিছু ঘটতে থাকে তাহলে সেটা বর্তমান এবং ভবিষ্যৎ সামনের ঘটনা করতে পিছনের ঘটনা বলা গায়েবী পিছনের ঘটনা বলার মতো কোনো কিছু এই আকল দ্বারা বিবেক দ্বারা কোনো কিছু কখনো কেউ ধারণা করতে পারে না গেল যে সম্পূর্ণরূপে যা যা ঘটেছে তাই সব সুল্লা সুল্লাম যথার্থভাবে বর্ণনা করার অর্থই হচ্ছে যে এই ঘটনা আল্লাহ তালা তার নবীকে জানিয়ে দিয়েছেন এবং আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল দ্বিতীয় এই দ্বিতীয় যে আয়াত খাবার ইয়ার মধ্যে দ্বিতীয় যে জিনিসটি অর্থাৎ আয়াত আল্লাহ তালার যে সমস্ত নিদর্শন দেখে আল্লাহ তাল সমস্ত নিদর্শন দেখে আমরা প্রমাণ করবো যে মহম্মদ রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল ছিলেন সেই প্রমাণ করছি সেটা হচ্ছে যে আল্লাহ তালা যেমনিভাবে পূর্ববর্তী ঘটনাগুলো যথাযথভাবে বর্ণনা করতে সুযোগ দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমাদের নবীকে ভাবে বর্তমান সময় অর্থাৎ রসুলের সময়ে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলিতে রসুল্লাহ আসম বলেছেন যে এখানে এটা ঘটছে এখানে ওটা ঘটছে এখানে ওটা ঘটছে এটা তিনি বলেছেন এই ঘটনাগুলো তার জানার কথা নয় এই ঘটনাগুলি কেউ জানতে পারে না আগামী দিন কি ঘটবে এটা কেউ জানার কথা না অথচ রসুল্লাহ সাল্লাহ কিছু ঘটনা বলেছেন যেগুলো আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আকারে প্রেরণ করা হয়েছিল যেভাবে আগের ঘটনা বর্ণনা করেছেন নবীর কাছে তখনকার ঘটনা সাল্লা সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং এই জানানো এত ব্যাপক ছিল এত বেশি ছিল যে সেটা কোনো তথা তথাকথিত যারা যারা জ্যোতির্বিদ বা তথাকথিত যারা গণক তাদের দ্বারা কখনো বা তথাকথিত ভবিষ্যৎ কখনো সেটা বলা সম্ভব নয় আমরা তারমুনা হিসেবে বলেছেন যখন খাইবর দিন তিনি বলছেন সালামত আকুয়ারু বলেন রসুল্লাহম বলেছেন যখন তিনি দেখলেন খাইবারের একটি কিল্লা আর ফতে হচ্ছে না জয় হচ্ছে না কোন ক্রমেই তখন তিনি বললেন আমি আগামী দিন আমার ঝান্ডা এমন একজনের হাতে দেব অথবা এমন একজন লোক আগামী দিন ঝান্ডা গ্রহণ করবে যা যে যাকে আল্লাহ ভালোবাসেন আল্লা আল্লাহ আল্লাহ তার রসুল ভালোবাসেন এবং সেও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে আল্লাহতালা তার হাতে বিজয় দিবেন আলী আবুবকর রমর আলী ফুত আবু রসমান আবুবকর রমর রসমান প্রত্যেকেই কামনা করতেন যে যে আহমাদ আমাকে দেয়া হোক আমাকে দেয়া হোক যেহেতু এই দুইটি গুণ সাধারণত অত্যন্ত বড় গুণ যে আল্লাহ আল্লাহ তালা তাকে ভালোবাসেন আহ আল্লাহ তার রসুল তাকে ভালোবাসেন এবং আল্লা আল্লাহ রসুলকে তিনি ভালোবাসেন এইটা সাংঘাত খুব বড় ধরনের একটি গুণ সবাই চাইছেন এই গুণটি যেন তার হয় কিন্তু সবাই আকাঙ্ক্ষিত ছিলেন কিন্তু রসুল পরদিন ডাকলেন যে আলী কোথায় বলে তিনি তার চোখে অসুস্থতা অনুভব করছেন রসুল্লাহলাম তাকে দেখে তার চোখে তুতু মেরে দিলেন সেই চোখে আর কোনোদিন ব্যথা অনুভূত হয়নি এটাও রসুল্লাহাম মর্যাদা ছিল যেটা আমরা ইশাল পরে আরো বিস্তারিত আলোচনা করব তার মধ্যে আমরা শুধু আজকে বলার কথা এটাই যে সমসাময়িক ঘটনাও রাসুল আসলাম এমনভাবে সু এমনভাবে বর্ণনা করেছেন যা যা পরবর্তীতে ঠিক অন্যরকম ওরকমে ঘটেছে এরকম ঘটা যা প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নাসুল এবং নবী ছিলেন তো আলিরাদুল্লাহনকে তিনি ডাকলেন ডাকার ফলে আলিরাদুল হাতে তিনি ঝান্ডা দিলেন এবং বললেন যে তুমি যুদ্ধ করো আল্লিয় বললেন যে কী হিসাবে যুদ্ধ করো উনি বিসমিল্লা আল্লাহ নামে যুদ্ধ করো যতক্ষণ না আল্লাহর দিন সম্পূর্ণরূপে অন্য অন্য মতবাদের উপর প্রসার লাভ করে ততক্ষণ যুদ্ধ করবে আলিরাদুল্লন তখন যুদ্ধ করলেন আল্লাহ রসুলাম তাকে ঝান্ডাটা দিলেন সেই যুদ্ধে আল্লাহ তালা বিজয় দান করলেন আলী রাদুল্লন হাতে এখানে এক লক্ষণীয় যে আলীর রাজহন হচ্ছে তার হাতে ঝান্ডা দিলেন এবং তিনি তার হাতে বিজয় দিবেন ঠিক তার হাতে দান করলেন মুসলিমদেরকে খাইবারে বিজয় দিলেন এটা প্রমাণ করে সমসামী ঘটনা রসুল্লাহ সাল্লাহসাল্লাম যথাযথ বর্ণনা করেছে এবং সেটা সত্য বলে প্রমাণিত হয়েছে অনুরূপ আরেকটি ঘটনা আমরা বলতে পারি রসুল্লাহ সাল্লাহ নাজিয়াসির ঘটনা তিনি আমরা জানি যে हाफसारख मारा जा रसल्ला सल्लाम राजार मृत्यु घटना घोषणा कर लें কিন্তু এবং তিনি তাদেরকে সাহবাগেরামকে নিয়ে যেখানে সালাদ আদায় করা হয় জানাজা সেখানে তিনি বের হয়ে পড়লেন এবং তাকে বিড় দিয়ে জানাজা আদায় করলেন গায়েবী জানাজা আদায় করলেন কেন তিনি বলেছেন তোমাদের এই ভাই এমন জায়গায় মারা গেছে যেখানে তারপর জানাজা হবে না এই জন্য রসুল তারপর জানাজা করলেন এখন এই ঘটনা সত্য ছিল প্রমাণিত হয়েছে যে টিকে নাজাসী মারা গেছে এত দ্রুত মোদিনে তখনকার দিনে কোন টেলিফোনের ব্যবস্থা ছিল না বা কোন দূরালাফোনের ব্যবস্থা ছিল না কিন্তু আল্লাহ রসুল সাল্লাম কিভাবে জানলেন তাকে তাকে আল্লাহ তালার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ফেরেসা পাঠিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে তারকে জানিয়ে দেওয়া যেকোনো ভাবে তাকে যে কোনো মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল গাইবী সংবাদ সেই সংবাদের ভিত্তিতে রসুল্লাহ সাল্লাম জানিয়ে দিলেন যে না জাসির মৃত্যু হয়েছে তারা করতে হবে এটা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহ তালার পক্ষ থেকে পেরেছে নবী এবং রাসুল ছিলেন অন্যরূপ আরেকটি ঘটনা আমরা বর্ণনা করতে পারি সেটা হচ্ছে বোখারি বর্ণনা করেছেন আবদুল্লাহ মাসুদাহন থেকে তিনি বলেন সাহাদ ইবনে মহাদাহু তিনি উমনে খারাপের বন্ধু ছিলেন একদিন কথা প্রসঙ্গে আবুল হাকামের উপরে জোরে কথা বলোনা হয় আবুল হাকাম হচ্ছে এই উপত্যকার সবচেয়ে বড় তখন তখন বললেন ছে দাও তুমি উমাইয়া আমি শুনেছি যে তোমাকে ওকে হত্যা করবে রসুল্লা আসলাম বলেছেন তাকে হত্যা করা হবে একথা বলার পরে তিনি বললেন আবুল বলতেছিলেন যে উময়া খারাপ বলতেছিল একথা কি বলেছেন তিনি মক্কা হত্যা হবে বলেছেন না আমি জানি না কোথায় হত্যা হবে তবে রসল্লা সাল্লাম বলেছেন যে তোরা সত্য একথা শোনার পরে কাফের পর্যন্ত ভয় বিতে হয়ে গেল সে বুঝলো তার ঘটনা ঘট তার অবস্থা খারাপ তাকে অবশ্যই মৃত্যুবরণ করে তাকে হত্যা করা হবে এটা সত্য হয়ে গেছে সুতরাং দেখা গেল এই ঘটনার কারণে সে বলতেছে যখন উমইয়া তার পরিবারের কাছে যেয়ে বললো ইয়া উম্মান উম্মো সফান শোনো ঘটনা শোনো উম্মান ঘটনা শোনো এই সাদ বলছে যে মোহাম্মদ তাকে জানিয়েছে আমাকে হত্যা করা হবে আমি তো আমার তো মনে হচ্ছে আমাকে হত্যা করা হবে মক্কায় কিনা সে বলতে পারছে না সুতরাং আমি এই যুদ্ধে বের হব না মক্কাতে বের হব না কিন্তু বদরু বদরযুদ্ধে সে ঠিকই মানুষের প্রিয়া পিড়িতে বের হইতে বাধ্য হল আবু জাহালে বলল যে তুমি কি এর কথা পিছিয়ে থাকবে এর কথা শুনি বিশ্বাস করবে কখনো তোমাকে যেতে হবে ঠিক গেল সে এবং সে বদর যুদ্ধে সে মারা পড়লো এটা প্রমাণ করে যে রাসুল্লাহ বলেছেন তা সত্য এবং তিনি আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত নবী এবং রাসুল ছিলেন এবং এটা সত্য বলে প্রমাণিত হয়েছে আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব যা ইমাম বুখারি বর্ণনা করেছেন আবু আবি হমাই থেকে তিনি বলেন اتابوق قال صلى الله عليه وسلم اما انها ستحب الليل ريح شديد ريح فلا يقومن احد ومن كان معه بعير فليعقله فعقلناه وهبت ريح شديد فقام رجم فالقت به جبل طيب الله, الله صلى الله عليه وسلم তাবুকের যুদ্ধের ঘটনা বলতেছেন সাহাবি আবু হম সাহায্য তিনি বলতেছেন জিয়া বলছেন যে আজকের রাতে বাতাস প্রবাহিত হবে খুব জোরে তোমাদের কেউ ঘর থেকে বের হবে না মাথা উঁচু করে দেখবে না এবং তোমাদের মধ্যে যাদের ওট আছে সেজন্য ওট করে বেঁধে তাহলে বিপদ হয়ে যাবে দেখা গেল রাতের বেলা এত বাতাস প্রবাহিত হল যে একজন উকি দিয়েছিল रसुल्ला उठ हारिए गठ हरान परम खुज तक मुनाफेरा बहुत नबी है क्या क्या क्या उठा রসুল্লা সাল্লাহাম কাছে আসল তিনি জানিয়ে দিলেন যে অমুখানে দেখো সে আটকে পড়ে আসতে পারছে না গাছের গুড়ির ভিতরে আটকে পড়ে গেছে তখন যে দেখলো সাহাবাহাম যে ঠিকই সেখানে গাছের মধ্যে আটকে পড়ে তাকে নিয়ে সে উঠে নিয়ে এটাও প্রমাণ করে যে রসুল্লাহ আসলাম সমসামিত যে সমস্যা যথাযথ হয়েছিল এবং সেটা যথার্থ ছিল এবং তার মধ্যে একটু কোনো এদিক সেদিক হয়নি তা প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেতলা তুলছিলেন আরেকটি ঘটনা উল্লেখ করে আমরা সমসাময়িক ঘটনার বিষয়টি আমরা শেষ করব সেটা হচ্ছে রসল সাল্লা সাল্লাম কে বলতে শুনেছেন সোলাইমান সৌরজাজি আল্লাহনু বলেন জামি রসুল্লাহ সাল্লাম বলতেন যখন তিনি আহজাবের লোকদেরকে আহজাব অর্থাৎ খন্দকার যুদ্ধের যখন সে সমাপ্তি টানলেন যখন তাদের তারা চলে গেল সবাই যখন আল্লাহ এমন বাতাস প্রবাহিত করলেন যে সেখানে আর চতুর্দিক থেকে যখন ইদাউকিন ফকি কুমিন আসফালাম কুম ও আফসার ও কাতিল কুলুবুল হানাজের ও তা জুনুনা বিল্লাহ যখন চতুর্দিক থেকে ধেয়ে আসলো মে আক্রমণ করার জন্য তখন আল্লাহ এলাম তারা ছড়িয়ে দিল তারা পালাতে বাধ্য হলো চলে যাওয়ার পর রসুল একটি কথা বলেছিলেন যা ইতিহাস সত্য এখন পর্যন্ত হয়ে আছে রসুল্লাহালাম বলেছেন তখন আল্লাহ হুম এখন থেকে আমরা আর পালিয়ে বেড়াবো না আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না ঠিকই তা হয়েছিল রসুল্লাহ সাল্লা এর পরবর্তী পরবর্তীতে রসুল্লাহ হয়েছিল এর আহ যুদ্ধের পরে খন্দকার যুদ্ধের পরে আর কাফেরদের কোনো কাফের হয়নি বরং মুসলিমরা যুদ্ধ যুদ্ধ করেছে এবং জয়লাভ করেছে এবং মুসলিমরা তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে সেটা প্রমাণিত হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনুরূপ ভাবে যে এরপর আরো বলেছিলেন ওই দিন আকুম বায় আবাদা এরপরে তোমাদের বিরুদ্ধে সে তারা কোনদিন যুদ্ধ করবে না তারা কোনোদিন যুদ্ধ করবে না ঠিকই তারা যুদ্ধ করেনি তারপর মুসলিমরা যুদ্ধ করেছিল তাহলে বোঝা গেল সমসামিক ঘটনা আমাদের নবী যেটা যেভাবে হবার সেটা সেভাবে হয়েছে সেভাবে আলোচনা করেছেন এবং সেটা সত্য বলে প্রমাণিত হয়েছে এটা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং ছিলেন সমসামিক ছাড়াও ভবিষ্যৎ যে সমস্ত ঘটনা ঘটবে যা রসুল্লাহম আগে বর্ণনা করেছেন সেগুলিও প্রমাণ করে যে রসুল্লা সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হবেন এবং ছিলেন আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে সেই ঘটনাগুলি আলোচনা করব ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম ওরহামলি